এক অসম্ভব মায়া অনেক দিন আগে এক রাজা ছিল প্রজারা তাকে খুবই ভালোবাসত আর সেও প্রজাদের খুবই ভালোবাসত খুব সুখেই জীবন কাটছিল কিন্তু রাজা বিয়ে করতে রাজি ছিল না কোনো মেয়েকে ভালোবাসবে সেটা রাজা ভাবতেও পারত না তার মন্ত্রীরা বিয়ের জন্যে অনেক অনুরোধ করল অবশেষে কথা দিল যে সে চেষ্টা করে দেখবে তাই তার প্রেমিকার সন্ধানে সে বিদেশ ভ্রমণে বেরোবে ঠিক করল সে বেরোল ভালোবাসার খোঁজে সঙ্গে শুধু একজন বিদুষক সে তেমন চালাক না হলেও সাধারণ জ্ঞান তার কম নেই রাজা অনেক দেশ বিদেশ ঘুরল প্রেমে পড়ার সব রকম চেষ্টা করল কিন্তু কোনো লাভ হল না দু বছর কেটে গেল এবার সে নিজের দেশে ফিরবে ঠিক করলো। হঠাৎই তারা বিড়ালের মর্মভেদি ডাক শুনতে পেল সেই আওয়াজ ক্রমশ এগিয়ে আসছে তাদের দিকে ওরা দেখলো প্রায় একশো স্প্যানিশ বিড়ালের একটা দল গাছের ফাঁক দিয়ে ছুটে আসছে সবাই একসাথে দিকে দৌড়ে আসছে আর তাদের তারা করছে বেগুনি পোশাক পরা দুটো বিরাট বন মানুষেরও বেশি বামন নেকড়ে বেড়ালের পিঠে চেপে প্রত্যেকে বন মানুষের মতো একই রকম বেগুনি রঙের সিল্কের পোশাক পরেছে এইরকম অদ্ভুত দৃশ্য দেখে রাজা আর তার সঙ্গী অবাক হয়ে গেল কিছুক্ষণ পরেই এক সুন্দরী কন্যা সেখানে এলো একটা দেখে রাজা দেখল একটা বামুন দলের থেকে পিছিয়ে পড়েছে আপনি কি বলতে পারেন বাঘের পিঠে ওই মেয়েটিকে রাজকন্যা উনি হলেন এই দেশের পারবে। কয়েক ঘন্টার মধ্যেই ওরা রাজধানীতে ফিরে গেল সঙ্গে সঙ্গে রাজা রানীকে নিজের পরিচয় দিল যখন নিজের নাম ও দেশের নাম বলল তারা তাকে সাদরে গ্রহণ করল সফল শিকারের জন্যে অভিনন্দন জানাই না। মাঝে মাঝে কথা বলার জন্য মুখ খুলতে গেলেও তার বাবা আর মা নিজেরাই কথা বলতে শুরু করল মেয়েকে কথা বলতে দিল না কি অসাধারণ দেখতে এরকম রূপ তুমি আগে কখনো দেখেছ তুই চুপ করে আছো কেন এই রাজকন্যা তো পরমা সুন্দরী অবশ্যই সুন্দরী কিন্তু ভালোবাসায় সুখী হতে গেলে রূপের থেকে আরো অনেক বেশি কিছু চাই সত্যি বলতে কি রাজকন্যার হাবভাব আমার স্বাভাবিক লাগেনি বাজে কথা একই বলে দম্ভ আর গাম্ভীর্য তার চেয়ে বেশি কিচ্ছু না তাকে কথা বলতে না দেওয়ার যে চেষ্টা দেখলাম তাতেই সন্দেহ হচ্ছে বিদুষকের কথায় যুক্তি ছিল কিন্তু এই ধরনের বিরোধে রাজার মনে ভালোবাসা আরও বেড়ে গেল আর পরের দিনই সে রাজকন্যা মুটিনোসাকে বিয়ে করার প্রস্তাব দিল দুটো শর্তে অনুমতি দেওয়া হল প্রথম পরের দিনে বিয়ে করতে হবে আর দ্বিতীয় যতক্ষণ না বিয়ে হচ্ছে সে রাজকন্যার সঙ্গে কথা বলতে পারবে না বিদুষকের বারণ সত্ত্বেও সে রাজি হয়ে গেল তাই সে তার রানীর প্রথম যে শব্দ শুনতে পেল সেটা হলো হল বিয়ের সময় সে প্রথম কথা বলল বিদুষকের আশঙ্কাই সত্যি হলো রানীকে সভাসদরা কেউই পছন্দ করল না তার দুর্মুখ এবং মেজাজের জন্যে একদিন সে ঘোড়ায় চড়ে বেরিয়েছে তখন সে দেখতে পায় রাস্তা দিয়ে এক যাচ্ছে। সে অভিবাদন করে আবার এগিয়ে গেল। আর চিৎকার করে উঠল তুমি কি জানো না যে আমি একজন রানী কেন তুমি আরো ঝুঁকে অভিবাদন করলে না রানী অভিবাদন কি করে মাপা যায় সে আমি জানি না কিন্তু আপনাকে অসম্মান করার ইচ্ছে আমার নেই মুখে মুখে জবাব দিল আমার ঘোড়ার সঙ্গে বেঁধে দাও আমি তাকে শহরের সবচেয়ে নামি নাচের শিক্ষকের কাছে নিয়ে যাব। সে সাবধান করেছিলাম কিন্তু সে যতই ঘোড়াকে এগোতে চায় কিছুতেই কিছু লাভ হয় না কিন্তু ঘোড়াটা ব্রোঞ্জের হয়ে যায় এসব কি হচ্ছে আমাকে বলো অভদ্র এই মুকুটের যোগ্য নও তুমি আমি তোমার সম্পর্কে যা যা শুনেছিলাম দেখছি সেই সবকিছুই তো সত্যি হচ্ছে এখন আর কোনো সন্দেহ নেই আমার এবার দেখবে যে পরিদের উপহাস করলে কি হয় প্লাসিডা পড়ি রানীকে কথা বলল আর রানী বলল যে সে পরিণত করে দেবে প্লাসিডা খুবই দয়ালু আর শান্ত প্রকৃতির সে শাস্তিটা একটু কম করার অনুরোধ করাতে সিদ্ধান্ত নেওয়া হলো যে মুটিনসা আজীবন তার দাসী হয়ে থাকবে যতদিন না তার সন্তান এসে তার জায়গা নেয় কিসেব মতো তুমি আমার ভৃত্য কিন্তু রাজকীয় ভাবে তুমি বড় হয়েছ তাই এত সব পরিবর্তন তুমি সামলাতে পারবে না তোমাকে শুধু আমার ঘর পরিষ্কার করার আর আমার ছোট্ট কুকুর ছানাকে স্নান করাবার কাজ দিলাম এক ফুট ফুটে মেয়ে জন্ম দিল সে সুস্থ হয়ে ওঠার পর পরিতাকে তার অতীত জীবন নিয়ে জ্ঞান দিল তাকে ভালো ব্যবহার করবার প্রতিজ্ঞা করিয়ে রাজার কাছে ফেরত পাঠালো। প্লাসিডা এখন সময় সেই ছোট্ট রাজকন্যাকে নিয়ে ব্যস্ত সে ভাবছে কোন কোন রাজকন্যার জন্য যা যা করার তারা করল তারা তার নাম দিল গ্রাজিলিয়া তোমরা জানো আমার বোনেরা আমাদের মধ্যে শাস্তি দেবার সবচেয়ে সাধারণ নিয়ম হলো সুন্দরকে কচ্ছিত করে দেওয়া বুদ্ধিমানকে নির্বোধ করে দেওয়া বা একজনকে সম্পূর্ণ ভালো হলো তোমরা একজন ওকে সৌন্দর্য দাও আরেকজন দাও শুভ বুদ্ধি আর আমি খেয়াল রাখবো যেন কোনোদিন বদলে না যায় অন্য রূপ না নেয় অন্য দুই পরি রাজি হয়ে গেল রাজকন্যাকে তারা তাদের উপহার দিয়েই চলে গেল প্লাসিডা মেয়েটিকে পড়া শিখাতে লাগল আর সে সফলও হল ছোট্ট গ্রেজিলিয়া এত সুন্দরভাবে বেড়ে উঠতে লাগলো যে সেই ছোট্ট মেয়ের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল তবে একটু যেন বেশি একদিন প্লাসিডা পরীর রানীকে সেখানে আসতে দেখে অবাক হয়ে গেল আমি শুনেছি সবকিছু আর মিটনাসের ব্যবহার দেখে অবাক হয়েছি আর যাতে তার রূপ পরিবর্তন না হয় সে খেয়াল রেখেছ আমি তাকে এক মায়াবী দুর্গে বন্দি করে রাখবো আর সেখান থেকে তাকে মুক্ত করতে পারবে একমাত্র তার প্রেমিক যে তাকে ভালোবাসে সেটা যাতে না হয় তার ব্যবস্থা করবো আমি এটা আমার দায়িত্ব বুঝলে তুমি কি হতে পারে ওটা নিশ্চয়ই মৎস্য কুমার কি বললে কুমার যাও এক্ষুনি গিয়ে ওকে দেখে তার হাতে একটা ভাঙা ঝুড়িতে দুষ্প্রাপ্য সব ঝিনু সেটা সে রাজকুমারীকে উপহার দিল কি অদ্ভুত দেখতেছিল তা নয় ব্রাজিলিয়া তার আনা কিছু উপহার গ্রহণ করল এরপর থেকে রোজ বিকেলে সে আসত আর রাজকন্যার জানলার নিচে দাঁড়িয়ে শঙ্খ বাজাত জলে ঝাঁপ দিত নানা রকম ক্যারামতি কেন আমরা শুধুমাত্র এই দুর্গেই থাকি কারণ আমরা জল ছাড়া বাঁচতে পারি না বনেটা তাদের ভেতরে ডাকে তারা নিচের তলায় জায়গা কারণ সেই জায়গাটা জলে ভর্তি নিঃসন্দেহে রাজকন্যা আমরা জলে জায়গা নিয়েছি কিন্তু তার সব কথা মৎস্যকন্যাকে বলল সব শুনে সে দুঃখ প্রকাশ করল আমি আশা করি একদিন আপনি এর থেকে উদ্ধার পাবেন রাজকন্যা আমি বলবো। প্রথমটার মতো অন্যগুলো গুলো খারাপ নয় আমাদের কোন কাজে রাখতে পারে মৎস্যকন্যা প্রায় সেখানে আসে আর এসে তার ভাইয়ের ভালোবাসার কথা বলে আর প্রত্যেকবার গ্রাজিলিয়া বলে যে সে কি করে এখান থেকে মুক্তি পেতে পারে কিছুক্ষণ কথা বলার পর রাজি হয় তাদের অপেক্ষা করে সুপুরুষ যুবকের ছবি আঁকে মাথায় কোঁকড়ানো চুল ফসা রং আর অপূর্ব নীল চোখ আঁকা শেষ হতে সে সেই ছবিটা গ্রাজিলিয়াকে দেখায় আমি বিশ্বাস করতে পারছি না যে এত সুপুরুষ কেউ হতে পারে কিন্তু মনে হয় না কোনদিন এদের দেখা পাবো বলো ওই মায়াবী দুর্গের কথা শুনেছিল সে ঠিক করলো যে সেখানে সে যাবেই কিন্তু তার সাথীরা ভাবলো সেটা বিপজ্জনক আর তাই জাহাজের নাবিক রাজি হলো না আপনি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমি এই কথা শুনেছি আমি আমার এক বিশ্বাস্ত পায়রাকে পাঠাচ্ছি সেই দুর্গে গিয়ে দেখে আসবে যে সেখানে কোন রকম ফাঁক আছে কিনা যা দিয়ে ভেতরে ঢোকা যায় সুন্দরী রাজকন্যা আপনাকে আমি ভালোবাসি আমার এই হৃদয় গ্রহণ করুন বিশ্বাস করুন আপনাকে এই বন্দী জীবন থেকে মুক্তি দিতে আমি সব করতে রাজি আপনি বলেছেন আপনি ভালোবাসেন কিন্তু আপনাকে না দেখে ভালোবাসবো এই কথা দিতে পারবো না তাই পায়রার কাছে আপনার একটা ছবি পাঠান যদি সেটা ফেরত পাঠিয়ে তাহলে আশা ছেড়ে দেবেন আর যদি রেখে দি তাহলে তো আপনি জানেনি পরে সেই বিশ্বস্ত রাজপুত্রের একখানা ছবি নিয়ে এখনো সময় করলে চলবে না তোমাকে খুশি করতে আমি এখন তোমাকে পাখিতে পরিণত করব। আর যখন সঠিক সময় আসবে আমি তোমাকে আবার স্বাভাবিক করে দেব বুঝলে ছোট্ট পাখি রাজকন্যা ক্লান্ত হয়ে সেখানে ঘুমিয়ে পড়লো ঠিক সেই মুহূর্তে মায়ার প্রভাব কেটে গেল আর সেই দুর্গ কাঁপতে শুরু করলো আর ভেঙে পড়তে লাগল বনেটা ছুটে উপরে এলো যাতে সে তার প্রিয় রাজকন্যার সঙ্গে ধুলির সাথ হয়ে যেতে পারে ঠিক সেই সময় দয়ালু নিয়ে সেখানে এলো কাঁচের তৈরি এক আকাশ জানে করে যেটা উড়িয়ে নিয়ে এসেছে ছটা ইগল শিগ্র উঠে এসো দুর্গ এক্ষুনি ভেঙে পড়বে তারা দেখল রানি মুটিনোসা কয়েক বছর আগে মারা গেছে কিন্তু তার দয়ালু স্বামী রাজা জেমস এখনো বেঁচে আছে আর সুখে শান্তিতে রাজত্ব করছে সে তার মেয়েকে ফিরে পেয়ে খুবই আনন্দিত হল সুন্দরী রাজকনার আগমনে সারা দেশ উৎসবে মেতে উঠল পরের দিন তাদের বিয়ে হলো আর বেশ কিছুদিন চলল আনন্দ উৎসব খাওয়া দাওয়া নাচ গান খেলা, ধুলো, সারা দিন, সারা, রাত ধরে চললো সেই উৎসব সবাই উৎসবে মাতল রাজকন্যা ও রাজপুত্র সুখে শান্তিতে বসবাস করতে লাগলো